ইবনু আব্বাস রদাহতাল্লাহ্নহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দান করার পর যে তা ফিরিয়ে নেয় সে ওই লোকের মতো যে বমি করে তা আবার খায়